বিপর্যয়ে দেশ অসনি সংকেত সমগ্র চারিদিকে চিৎকার রক্ত ভেজাপথ ঐ চাষি উল্লাস ভয় ভয় শুধু ভয় জনমন আতঙ্কে হাবুতা প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ দেশ বাঁচাতে প্রতিবাদ বাঁচতে হলে প্রতিবাদ আমিও করি প্রতিবাদ তুমিও প্রতিবাদ প্রতিবাদ সবাই করতে হবে প্রতিবাদ প্রতিবাদ এই দেশ নয় গাদার তবেদার চাটুকার যত মীর জাফরে নাস্তিক বিবেক বিক্রেতা জ্ঞান পাপি বদলে হি কুকুরে এই দেশ শহীদের এই দেশ আলেমের এই দেশ শ্রমিকের এই দেশ কৃষকের এই দেশে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ শুধু প্রতিবাদ গরিনরা করো প্রতিবাদ আলেমরা রা করো প্রতিবাদ শ্রমিকরা করো প্রতিবাদ কৃষকরা করো প্রতিবাদ সবাই করো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ সম্পদ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পেয়েছে স্বাধীনতা সনদ এই দেশ আমাদের এই দেশ তোমাদের এই দেশ জ্ঞানীদের এই দেশ গরিদের এই দেশ নয় শুধু জিয়া সে তাই শুধু প্রতিবাদ তোমরা করো প্রতিবাদ জ্ঞানীরা করো প্রতিবাদ গুণীরা করো প্রতিবাদ সবাই করো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ ধ্বংসের রাজনীতি আর নয় আর নয় বন্ধ করো যত আত্মাল প্রয়োজনে রক্ত দিতে রাজি যদি খেপে জনতা রাতি দিয়েছে আরে ভেসে যাবে অন্যায় রক্তের জোয়ারে তখন গুলি কুলাবে না সব পুলিশের প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ বাঁচতে হলে প্রতিবাদ আমিও করি প্রতিবাদ তুমিও করো প্রতিবাদ সবাই করো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ রাজনীতি হতে হবে জনতার জন্য মজলুম মানুষের তাই প্রতি দেশ বাঁচাতে প্রতিবাদ বাঁচতে হলে প্রতিবাদ আমিও করি প্রতিবাদ তুমিও করো প্রতিবাদ সবাই করো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ প্রতিবাদ